एस छे खिलाफा जगे उठो मुजाहीद छे खिलाफा जगे उठो मुजाहीद शाहदार पौथे सामने पा बड़ाओ शाहदार पौथे सामने पा जेते आज युद्धे सामने एगिए जाओ हए विजय ना अस्त्र हाथे नाओ जुद्धे जाओ भय पे सामने पा बाड़ाओ मुछे दाओ मुमर कान्ना मुछे दमिने कन्ना एशे छे खिलाफा जेगे उठो मुजाहिद खिलाफा जेगे उठो मुजाहिद शहदार पथे सामने पाड़ाओ রহিম ইন্নিয়ান মু رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبَرَارِ المنادي ميديا بوري بشن قرشه أستاذ الله البعيان الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين মহানার জন্য তৌফিক দান করেছেন এবং আমাদেরকে সোনার ও তৌফিক দান করেছেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আর সেই বিষয়টি হলো আল জামা আহ তথা আল খেলাফা এই আলোচনা যত আলোচনা হতে পারে যত প্রশ্ন আসতে পারে সমস্ত প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো আপনাদের সামনে প্রকাশ করব যদি আল্লাহ সব হানা চান তারপর আশা করব ইনশা আল্লাহ আপনাদের এই সম্পর্কে আর কোন প্রশ্ন থাকবে না কারণ অনেক ভাই আমাদের ইনবক্সে অনেক ধরনের প্রশ্ন করেছেন বিশেষ করে এবং এবং অন্যান্য অনেক বিষয়। তো এই সম্পর্কে যদি আমরা না জানি জিহাদের মানহাজ কষ্টকর হয়ে যাবে তো আল্লাহ যদি চান তাহলে আমরা পর্ব আকারে সব বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লা আজকে আমাদের প্রথম পর্ব আজকে আমাদের এই পর্বে আলোচনা হবে বিচ্ছিন্ন করার অধিকার দান করেননি সেই বিষয়টি হল আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু তো এই সম্পর্কে আল্লাহ সুবাহান অনেক আয়াত অবতীর্ণ করেছেন এবং তার রসুল সাল আলী আসাল্লাম এই সম্পর্কে অগণিত হাদিস বর্ণনা করেছেন তো আমরা তো সব হাদিস এবং সব আয়াত আলোচনা করতে পারবো না সম্ভব নয় একটি মুমিনের জন্য একটি আয়াত হিসাবে কি বলেছেন এই সম্পর্কে কি সম্পর্কে যে খিলাফা বা জামা থেকে বিচ্ছিন্ন হওয়া সম্পর্কে আল্লাহ সুবাহ কি বলেছেন সেদিকে আমরা এখন যাব। মহান আল্লাহ সাদ করেন নিশ্চয় যারা তাদের দিন বিচ্ছিন্ন করেছে এবং দল উপদলে বিভক্ত হয়েছে তাদের ব্যাপারে আপনার কোন দায়িত্ব নেই তাদের বিষয়টি আল্লাহর নিকট অতপর তারা যা করত করবেন তাদের সাথে রসুলের কোনো সম্পর্ক নেই কারণ মুসলিমরা সর্বদা আল্লাহর কোরআন কে সকলে মিলে একসাথে ধারণ করবে এবং একজন খলিফা বা একজন নেতার অধীনে তারা তাওহীদের উপর জীবন যাপন করবে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচ্ছিন্নতার ভয়াবহ পরিণাম বর্ণনা করেছেন আর তা হচ্ছে রাসূলের সাথে কোনো সম্পর্ক নেই অপর আয়াতে আল্লাহ সুবহানাহু বলছেন ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল্লাযিনা ফারকউ দীনহুম ওয়া কানূ শিয়আ অর্থ আর তোমরা মুশ্রিকদের অন্তর্ভুক্ত হইও না যারা নিজেদের দিনকে বিভক্ত করেছে এবং যারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তাদের অন্তর্ভুক্ত হইও না প্রত্যেক দলই নিজেদের যা আছে তা নিয়েই আনন্দিত आये बोलते जा नहीं आते गुमराहर ऊपर थे आयते अल्लाह अल्ला सुबाह আরও যে একটি বিষয় আলোচনা করেছেন আর তা হচ্ছে তোমরা মুসরিকদের অন্তর্ভুক্ত হয়েও না না বিচ্ছিন্ন হওয়াটা বি একটি বৈশিষ্ট্য তা বৈশিষ্ট্য নয় এর অনুপ্রবেশ মাঝে না ঘটে এই আদেশ করা হয়েছে আমরা যদি গণতন্ত্রের দিকে তাকাই এটা মুস্রিকদের একটি ধর্ম এই ধর্মের মূল আকিদে হচ্ছে একটি দল থাকবে মূল দল সরকারি দল তারপরে বিরোধী দল তারপরে আরো কত বহু দল তো এই বহু দলীয় গণতন্ত্র হচ্ছে মুশরিকদের বিশ্বাস আর এটা মুমিনদের নয় আল্লাহ বলে মুমিনদের আর মুসরিকদের আকিদা বিশ্বাস এবং তারা বলে বিচ্ছিন্ন করার জন্য তাদের আকিদা হচ্ছে এটি তো আল্লাহ সুবাহ কোনোভাবেই মুশরিকদের অন্তর্ভুক্ত হতে নিষেধ করেছেন আর মুসরিকদের অন্তর্ভুক্ত হওয়ার একটি মাধ্যম বা একটি পদ্ধতি হচ্ছে খেলাফা বা খলিফা বা আল জামাহ থেকে বিচ্ছিন্ন হওয়া আর যাদেরকে কিতাব প্রদান করা হয়েছে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরই কেবল তারা মতভেদ করেছে এখানে একটি বিষয় লক্ষণীয় অনেকেই বলেন যে এত বড় বড় আলেম এত मतभेद सृष्टि दल तैर एक जो साधारण मानस साधारण पब्लिक जो दल तैर कर लगभग मानुष्ठ नाम आकृष्ट है से व्यक्ति मुजाहिद होते पदभ्रष्ट मुजाहिद पदभ्रष्ट मुजाहिद होते विभिन्न धर्मी जजको हे तो जो যদি আহ্বান করে তাহলে এই ব্যক্তির আহ্বানে অসংখ্য মানুষ সারা দিবে কারণ তার ভিতরে তার ভিতরে ইসলামের কিছু কিছু নিদর্শন রয়েছে আর এই কিছু নিদর্শন থাকার কারণে मानुष्ठ आकृष्ट होली सब मानुषा जो नाम जो मुस्कृत आहवान कर खलीफार हाथ खिलाफा के मानुष की विचिन्न कर चेष्टा कर অথবা এইসব মানুষদের কাছে আর এইসব মানুষদের কথা আল্লাহ বলেছেন তারাই তো বিচ্ছিন্ন অর্থ আর তোমরা তাদের মতো হয়েও না যারা বিভক্ত হয়েছে এবং দেওয়া হবে তো এটা কত বড় কবিরেগুনে হতে পারে যে খেলাফা বা খলিফা থেকে বা আল জামা থেকে বিচ্ছিন্ন হওয়া এটা কত বড় হতে পারে আল্লাহ সুবাহ অন্যয়তে বলছেন আর তাদের কাছে জ্ঞান আসার পরেও তারা কেবল নিজেদের মধ্যকার বিদ্বেষের কারণে তারা মতবাদ তৈরি করেছে जेह नाम विच्छि असंख्य दल रही हाथ के ध्वस कर সে না পাকির কারণে বিদ্দেশের কারণে তারা এই ইতলাফ বা এই বিচ্ছিন্নতা তারা তৈরি করেছে আল্লাহ বলছেন তাদের উপর আল্লাহ সুান ধ্বংস করে দিতেন शिस्बहन ध्वस कर दी तो अल्लासुबाह आस उत्तराधिकारी आसात तरह आखिदा मनहजर पर आस এইসব মানুষ গুলো বিভ্রান্তি মধ্যে থাকবে আমাদের সামনে স্পষ্ট আয়াত থাকার পরেও কোন হিসাবে বা কোন এবং বিভক্ত হই না আর তোমরা তোমাদের উপর আল্লাহর নেয়ামতকে স্মরণ করো যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে। অতপর আল্লাহ তোমাদের অন্তরে ভালোবাসা সঞ্চার করেছেন অতপর তার অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেলে। এখানে আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রজ্জুকে রসিক অর্থাৎ কোরআন কে শক্ত ভাবে ধারণ করো আর কোরআনের উপরে যদি কোনো ব্যক্তি আমল করতে চায় তাহলে তাকে দারুল আসতে হবে আর সেখানে একজন কোরআন এবং আল্লাহ বলছেন তোমরা এখান থেকে অর্থাৎ এই রজ্জু থেকে কোরআন থেকে এবং খলিফার অধীনে কোরআনের উপর জীবন করা থেকে তোমরা বিচ্ছিন্ন হও না তারপর আল্লাহ বলছেন আলাইকুম যখন তোমরা পরস্পর শত্রু ছিল শত্রু সরাসরি শত্রু হতে পারে অথবা আমরা একজন একজনকে চিনতাম না কিন্তু যখন খেলাফার ময়দানি মুজাহিদুন একত্রিত হন তখন আল্লাহ সুবাহ এদের মধ্যে अनाचे कानाचे असंख्य विच्छिन्नता मानुष गो जरा जेहदर नामे जेहद करी के अल्लाह सब एक खलिफारे एकत्रित कर কালো সাদা ধনী গরিব উঁচু নিচু শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এবং মুজাহিদ খেলাফাকে অর্থাৎ খলিফাকে বায়াত প্রদান করে সকলে ভাই ভাই হয়ে গেছে আল্লাহ সুত আর বলছেন তিনি তোমাদের জন্য দিন বিধিবদ্ধ করে দিয়েছেন যে বিষয় তিনি নুহ কে নির্দেশ দিয়েছিলেন আর আমি তোমার কাছে যে ওহি পাঠিয়েছি এবং ইব্রাহিম আল্লাহ যাকে চান তার দিকে হেদায়েত নিয়ে আসেন আর যে তার অভিমুখী হয় তাকে তিনি হেদায়েত দান করেন আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন সমস্ত নবীদের কাজ ছিল বরং একতাবদ্ধর দিকে যখন মানুষকে আহ্বান করা হয় যারা মুশরিক কাফের বা মোনাফের আল্লাহ বলছেন এদের কাছে তা কঠিন মনে হয় কষ্টকর মনে হয় তো আমরা যখন কাউকে তাও সেইদের দিকে একজন আর যখন আমরা অনেকগুলো আয়াত আলোচনা করলাম এরকম আরো অসংখ্য আয়াত রয়েছে আমাদের জন্য এই আয়াতগুলো যথেষ্ট যদি আমরা তার উপর আমল করি এবার আমরা এই বিষয়ে হাদিস দেখবো ইনসা আইন রসুল্লাহম বলেন আমি তোমাদেরকে তিনটি কাজের আদেশ করছি এবং তিনটি কাজ থেকে নিষিদ্ধ করছি তোমরা এক আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরীর করবে না এবং তোমরা সকলে আল্লাহর অর্থাৎ একজন খলিফার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে শক্তভাবে ধারণ করবে এবং এই ব্যাপারে তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হবে না হাদিসটি রয়েছে সোহাই ইবনে এবং হাদিসটি সোহাই আমরা এই সম্পর্কে আরো হাদিস দেখি আনিল হ্যারিস অর্থ হারেআ রাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল বলেন যে ব্যক্তি আল জমা থেকে বের হয়ে এক বিগত পরিবন দূরে সরে গেল সে নিজের গোর্দান থেকে ইসলামের রশিক খুলে ফেলল তবে যদি সে আবার ফিরে আসে তা ভিন্ন কথা হাদিসমা এবং যে ব্যক্তি আমিরের এমন কোন কাজ দেখে যা সে অপছন্দ করে সে যেন সবর করে কেননা যে ব্যক্তি জামাত থেকে এক বিগত পরিমাণ দূরে সরে গেল সে তার গর্দান থেকে ইসলামের রসিক খুলে ফেললো এখানে বোঝা গেল সেক্ষেত্রে ধারণ করা সেই ভুল যদি সামান্য হয় তবে ওই ভুল যদি কুফুর বা সিডি পর্যায়ে চলে যায় তাহলে তার হুকুম ভিন্ন তাহলে বোঝা গেল কোনোভাবেই খলিফার আনুগত্য ত্যাগ করা যায় নেই এবং শুধু জায়জ নেই তা আল্লাহ রসুল বলছেন এখানে স্পষ্ট আকারে যে সে তার বরদান থেকে ইসলামের রসিকল এবং তার মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু মানে তার মৃত্যু জাহেলিয়াতের উপর আর জাহিলিয়াতের কথা যখন হাদিসে বলা হয় তখন আল্লাহ রসুল সাল্লিয়ামের আগের যে জমানাটা ছিল যোগটা ছিল ওনার নবদ প্রাপ্তের আগের যে যোগটা ছিল ওই জাহিলি যুগানো হয় এবং আবুদাউদে এবং হাদিসটি সহি এবার আমরা আরেকটি হাদিস দেখবো যা আরো গুরুত্বপূর্ণ তা হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে জামা আবদ্ধভাবে থাকা থাকা খলিফার অধীনে যাওয়ার জন্য অন্যতম বর্ণিত তিনি বলেন বলেন যে ব্যক্তি জান্নাতের প্রাণ কেন্দ্রে বসবাস করতে চায় খলিফাকে শক্তভাবে ধরে রাখেছে তিনি বলেন তাকে যেমন ভাবে ধরে নিয়ে যায় তেমনি ভাবে থেকে যে বিচ্ছিন্ন হয়ে যায় তাকে শয়তান নিজের ক্ষোভ করে নিয়ে নেয় কারণ শয়তান হচ্ছে মানুষের বাঘস্বরূপ সুতরাং তোমরা বিচ্ছিন্ন দলগুলো থেকে সম্পূর্ণ দূরে থাকো এবং সোহে জামায় সাথে থাকো অর্থাৎ অন্য আরেকটি হাদিসে আল্লাহ রসুল করেছেন যা কোন মুসতিমের অন্তর খেয়ানত করে না এক কোন আল্লাহর জন্য করা দুই যে সকল খলিফা কোরআন ও সুনাম মোতাবেক রাষ্ট্র বা খেলাফা পরিচালনা করে তাদের কল্যাণ কামনা করা আমরা অনেকগুলো আয়াত ও হাদিস আলোচনা করলাম আল্লাহ সুবাহ আমাদেরকে এ প্রত্যেকটি আয়াত এবং হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন এবং প্রত্যেকটি মুসলিমকে তাও টিকে থেকে সাথে সম্পৃক্ত থেকে নিজের থেকে খেলাফাতে হিজরত করা এবং আল্লাহ সু আমাদের খেলাফার মুজাহিদ অবস্থায় যেন করেন এই দু আজকে এখানে শেষ করছি আমিনা আলমিন ای درستی موبایل شیرنگینگ با انترنیت شیرنگ ار مدهام اپنا را صاحب رانشی در هون. جزا کم الله خیغان